बांग्लादेश है बीस टीवी बांग्ला है السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو سرطاو درشق مدولي أمرا ريادو الصالحين تيكي نيومي توبها আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো দুনিয়ায় কষ্টের জীবন জীবনযাপন করার ফজিলত এবং দুনিয়ার অনাহারে থাকা স্বল্প সম্পদ নিয়ে দুনিয়ায় থাকার যে ফজিলতের অধ্যায় আছে এখান থেকে আলোচনা শুনে আসছে তো আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটি হলেই ওয়ান আন দি আল্লাহ লাম নবীস আসলাম আলা খিআ হত্তামাত وما اكل خُبْزًا مرققا حَتَّى آمَتْ رَوَاهُ الْبُخَارِي آنس الله تعالى عنه لم يأكل النبي صلى الله عليه وسلم على خيوانن رسول الله صلى الله عليه وسلم كنو دين وانا رب دير نيومه جرانكي عربی نوائی وانا رب جران تا دير نيومه كنو دين تنه خانا خننن حتَّى مات مرتبور جن تا دير نيومه بولتی جه بحورو کم خانا شامنه دیکھ সেটা আরাম এবং আয়েসের সাথে খাওয়া এ ধরনের কোনো আজনবী পন্থায় খাওয়া উনি কোনোদিন খান নাই ওমা আকালা খুব যে এবং তিনি মৃত্যু পর্যন্ত কোনোদিন চাপাতি রুটি খান নাই পাতলা রুটি চাপাতি রুটি কোনোদিন তিনি খান নাই বোখারি মুসলিম। আমি করিমি তিনি খেতে পান নাই আল্লাহ আকবর সাহালবিন তিনি বলেন যে মারো আ রসুল ইবাহ আল্লাহ যতদিন নবী করিম সাহায্যকে বেঁচে রেখেছিলেন কোনোদিন খান নাই লাহু তো তাকে বলা হয়েছে হালকান তো আল্লাহ রসুল যুগে কি ওই চালনি ছিল যেটা দিয়ে আটা চালা হয় এই চালনি কি ছিল কালা তিনি বললেন রস উলাসালাম কোনোদিন ওনার বেঁচে থাকা পর্যন্ত চালনি উনি কোনোদিন পান নাই চালনি ব্যবহার উনি কোনোদিন করেন নাই ফিরহু তখন তাকে জিজ্ঞাসা করা হলো কুন তুমা শাই খুলন তো জৌ আটার রুটি দিয়ে কিভাবে রুটি বানিয়ে খাতেন যদিও চালনি ছিল না তো যাও আটা আপনারা কিভাবে সেটাকে ব্যবহার করতেন قال তখন थिए বলেন কুননা নাতহানহু ওয়া নানফুখহু ফায়াতীরু মাতার ওয়া মা ইয়াবাকা সরয়নাহু ولছেন আমরা আটাটাকে পিশার পরে ওটা নিচে রেখে फू দিতাম फू দিয়ে যেটা উরে যাওয়ার উরে যেে পার্শ্বে পড়তো আর যেটা উর্ত না সেটা এখানেই থাক এইভাবে আমরা সেই আটাটাকে ভিজি খামির বানাতাম খামির বানাবো সেভাবে أبو حرار رضي الله تعالى و تنهي بولن اك دن رسول الله صلى الله عليه وسلم راتري بلاي برهوئي فإذا هو بأبي بكر و عمر رضي الله عنهما تو دیکھ لنجي ابو بكر ابو عمر انا راو غرتك برهوئي راتري بلاي فقال تو الله رسوله بولن ما أخرجكما من بيوتكما هاده الساعة و تنهي এই সময় তোমাদেরকে ঘর থেকে কোন বিপদে বের করলো কি কারণে তোমরা ঘর থেকে বের হয়ে আসলে কওয়ালা দুইজন বলল ক্ষুধার কারণে বের হয়েছে আমরা দুজন পেটে ক্ষুধা আছে কওয়া আল্লাহ বললেন ও আনাছেন আল্লাহর কসম কে বলছি তোমাদেরকে যেই জিনিস ঘর থেকে বের করেছে আমাকেও ওই জিনিসে ঘর থেকে বের করেছে অর্থাৎ আমারও ক্ষুধার ধারণাই বের হয়েছে দেখি আল্লাহ কোথাও কিছু মেলায় কি না ফা মাহু ওই দুজন আল্লাহ নবী ইসলামের সাথে রওনা হলেন মিনাল আনসার একজন আনসারি ব্যক্তির বাড়িতে আসলেন ফাইদাহু আলাই সাফি বাইতিহে দেখল যে সে বাড়িতে নেই আহ যখন তার স্ত্রী এদেরকে আসা দেখলো কওয়ালাদ বললেন মার শুভ আগমন হোক ধন্যবাদ আপনার সে বললো সে তো মিষ্টি পানি নেওয়ার জন্য একটু দূরে গিয়েছে মিষ্টি পানি নেওয়ার জন্য গিয়েছে ইদে যাহাল আনসারি ইতিমধ্যে আনসারি ব্যক্তি চলে আসছে যার বাড়ি সে চলে আসছে فنظر الى رسول الله والصاحبي ثم قال الحمد لله ما احد اليوم اكرم ضيافا مني شي بولলো যখন আল্লাহর রাসূলকে দেখলো এবং আবু বকরকে দেখলেন দেখার পর বলছে যে আজকে আমার চাইতে সৌভাগ্যবান मेहमानুল্লাহ আর কেউ নেই আমার বাড়িতে আল্লাহর রাসূল আবু বকর ওমরর মতো ব্যক্তি তো আমার আজকে খুব খুশি ব্যাপার খুব খুশি বিষয় আজকে চট করে যে খেজুর গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসছে যেই ডালে কিছু শুকনা খেজুর আছে কিছু পাকা খেজুর আছে আর কিছু খেজুর আছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা ফাঁকা বললেন কুলু ও আখাদাল মেদিয়া তিনি বললেন এই খেজুরগুলি খেঁদে থাকেন এরপরে পট করে বাড়ি থেকে একটা ছুরি নিয়ে এসেন ছুরি নিয়ে আসলেন যখন ফাঁকা আহ রসুল্লাহ আল্লাহ রসুল তাকে বললো কাবাল হলু দেখো তুমি দুধওয়ালা কোনো ছাগল জবাই করো না যে ছাগল দুধ দেয় দুধওয়ালা ছাগল জবাই করো না যেন তো উনি দুধওয়ালা নয় ছাগল বাড়িতে ছেড়ে জবাই করেছে ফা কাল সাত ওমিন দা ওয়া শারিবু ওনারা ওই ছাগল থেকে খেলেন এবং খেজুর খালেন ওয়া শারিবু এবং পান করলেন ফালাম্মা আনশু কালা ওনারা যখন সহকারে খালেন এবং পান করলেন কালার তো এই মুহূর্তে আল্লাহ রসুল আবু বাকর কে বললেন এবং আবু বকর হে অমর এই যে কষ্ট পেটের কুদ নিয়ে যে তোমরা বের হয়েছিলে এই আল্লাহ তালা আমাদেরকে খাওয়ালো কেয়ামতের দিন আল্লাহ তালা এই নিয়ামত সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করবে সুরায় তাকা কি বলছেন সুম্মাইজিন তেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই নেয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে এই কঠিন মুহূর্তেও যেখানে পেটে খাবার কিছু নেই আল্লাপের মেহরবানিতে কিছু হঠাৎ করে খাবার কিছু জুড়ে গেল সেই খাবার খাবারটুকু খেলো তাহলে এই খাবারও হিসাব আল্লাহ তালা আমাদের কাছ থেকে নেবেন আর সেখানে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যারা অজস্র খানা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সকালে একরকম দুপুরে একরকম রাত্রে আর এক রকম এরপরে সুন্দর বাড়ি গাড়ি দুনিয়ার সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন তাহলে এগুলি নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কি কে জিজ্ঞেস করবেন না অবশ্যই জিজ্ঞেস করবেন আখরা তোমাদেরকে খুদাই ঘর থেকে বের করেছিল করেছিলাম তারা আসম নাইম। এরপরে তোমরা বাড়ি ফেরার পূর্বেই আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুক্রিয়ায় করতে হবে তবে মনে রাখবা এই নিয়ামতেরও আল্লাহ তোমাদের কাছ থেকে তিনি বলেন খতাবান উতবা বিনওয়ান আমাদের মাঝে একদিন খুদবা দিলেন ওয়কায়ন আমিরান আল আল আর সে বাসার আমির ছিল বাসার আমি গভর্নর ছিল সে একদিন খুদ্া দিচ্ছিলেন ফাহামিদ আল্লাহ আসন আলী আল্লাহ তালদুস খুদ্া শুরু করলেন এবং দুনিয়া শেষ হওয়ার দুনিয়া একদম শেষ হওয়ার পথ হাজ এবং দুনিয়া আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে দুনিয়া মুখ ফিরিয়ে নিচ্ছে ওয়ালাম সুবাবাতিল ইনাই बुहा, बुहा। दुनिया अतटुकु बाकी आतुकु एक व्यक्ति को बर्तने खाना खाद पर अवशिष्ट खानाटुकु बाकी थके अतटुकुमा दुनिया बाकी रही गावार एवं पान करार पर जतटुकु सामान्य खावा प्लेटे रोज गे पानी किचु अंश रे जाए बुनिया यतटुकू आकी दुनिया शेषर पथे আখেরাতের কথা সে আখেরাতের কোন শেষ নেই হাজর তো তোমরা সেই জায়গায় উত্তম বস্তু নিয়ে উত্তম জিনিস নিয়ে সেখানে হাজির হওয়ার চেষ্টা করো দুনিয়া এরকম সামান্য শেষ হয়ে যাবে এখনই কিন্তু তোমরা এই দুনিয়ার পরে যে জীবন তোমাদের শুরু হবে ওই জীবনের কোনো শেষ নেই কদিরা হাজার ইউলিম শাহান্নাম উনি বলছেন যে আল্লাহ নবীলাম ওনার কাছ থেকে আমরা শুনতে পেরেছি তিনি বলেন যে জাহান্নামের কিনারায় একটি পাথর নিক্ষেপ করা হয়েছে ওই পাথরটি সত্তর বছর পর্যন্ত নিচে তলদেশে যেতে আসে কারান এর পরেও সে এখনো একবারে নিচের জায়গায় বুঝতে পারে নেই ওল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি এই জাহান নামকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই পূরণ করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ তালা এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে দয়াদ্রতা একজন ভাইকে সিহ অন্যায় থেকে বারণ করবে এটি মুমিনের কাজ चरित्र बृहस्पतिवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सार्लादे الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكون من الممترين القرآن وعن الله رفق वहानो पोती नाजल की महानवीर सर्वश्रेष्ठ मानवतार कल्याण কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদাযাত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী উনি বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি জাহার নামকে অবশ্যই অবশ্যই ভরে দেওয়া হবে আহ তুমি কি আশ্চর্যবোধ করছো এটাও আমরা শুনেছি সেটা হলেই জান্নাতের দরজার দুই চোখাটের মাঝখানির জায়গাটুকু হবে ৪০ বছরের পথ ওলাইমাম একদিন এমন আসবে যেই দিন এই এত বড় প্রশস্ত দরজাতেও ভিড় হয়ে যাবে মানুষ ভিড় জুগে যাবে ওলা কুনি সাবা আতিন মা রসৌর ইসালাম তারপরে ইনি বলছেন উৎপাবিন রাজওয়ান বলছেন যে আমি রসোর আসলামের সঙ্গে আমরা সাত সাতজনের ভিতরে আমি সপ্তম জন ছিলাম যে মা আমাদের খাওয়া ছিল শুধু গাছের পাতা আমাদের খাওয়া ছিল গাছের পাতা হাত্তা করিয়া হাত আসদা কুনা কি আমাদের চল ছিলে গেছে গাছের পাতা খেতে খেতে আমাদের গাল মুখের ভিতরে অংশ ছিলে গিয়েছে ফাল তাকাত্তু ভুরদান আমি একটা চাদর পালাম ওই একটা চাদর কেও আবার দুই অংশ করে ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ আমি নিলাম এক ভাগ দিলাম তাজার বলছেন অর্ধেক দিয়ে আমি লঙ্গি বানালাম আর অর্ধেক সাদ সে তার কাজে ব্যবহার করলো ফমা আসবাহ আসবাহা আমির মিসর মিনস উনি বলছেন আজকাল আমরা এমন হয়ে গেছি যে আমরা এক এক জন এক এক দেশের গভর্নর হয়ে গেছি সেই দিন ছিল এত কষ্টের দিন আর আজ আমরা এক এক দেশের এক এক জন গভর্নর হয়েছি ওয়াইন্ আউদাহী আন্নকু নফিন ওয়াইন্দাল্লাহ সহিরান আমি এটা চাই না আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমি যেন নিজের কাছে বড় না হই আল্লাহর কাছে যেন ছোট না হই আমি নিজের কাছে বড় হয়ে আল্লাহর কাছে ছোট হওয়া আমি এটা চাই না বরং আমি নিজের কাছে ছোট হতে চাই আল্লাহর আবু মুসা তিনি বলেন আনহা একদিন আমাদের জন্য ছোট্ট একটি কাপড় এবং মোটা একটি লুঙ্গি বের করে নিয়ে قالت ابن بولن رسول الله في هادئين رسول صلى الله عليه اي دوئي كابور پوريه تو ابو ستاي اوناك متوبر مقرنة حدث اي دوئي كابور پوريه تو ابو ستاي اوناك متوبر مقرنة حدث سعد بن ابی اقاسي نضي الله عنه قال اني لأول العرب رمع بسهم في سبير الله ولقد كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم مالنا طعام الا ورقه الحبله وهذا الثمره سعد بن ابي الله عنه تن يقولن যে আমরা আরবদের মধ্যে প্রথম আমরা ওই ব্যক্তি যারা নাকি প্রথমেই আল্লাহর রাস্তায় তীর চালানো শুরু করেছে আল্লাহর রাস্তায় যারা প্রথম অবস্থায় তীর চালয়াছেন তার ভিতরে আমরাও তার অন্তর্ভুক্ত ولا কোনো পাতাকে আমরা জিহাদ করেছি এগুলির কাঁটা খেয়ে আমরা যুদ্ধ করেছি হাত খালাতুন বলছেন আমরা যখন বাথরুম করতাম আমরা যখন ল্যাট্রিন করতাম তো আমাদের পায়খানার অবস্থা ছিল যেমন সাগল সে যেরকম বিস্টার নেই গুটি গুটি যেমন পায়খানা করে এবং কোনো পায়খানা কার সঙ্গে স্পর্শ করে না বলছেন আমাদের পায়খানা এমন হয়ে গেল যে আমাদের পায়খানাটাও ওই ছাগলের পায়খানা মতো সেরকভাবে গুটি গুটি পায়খানা হয়ে গেল আল্লাহ আকবর বোখারি মুসলিম হাদিস ওয়ান আল্লাহ তুমি মোহাম্মদের পরিবারকে এতটুকু রিজিক দান করো যাতে ক্ষুধাটা নিবারণ হয়ে যায় এতটুকু রিজিকের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করতেন সময় শ্রোতা ও দর্শক মন্ডলী এরপর একটি লম্বা হাদিস হাদিসটি হলে এই আবু আহ আনহ তিনি বলেন আমি ওই জাতের কসম খেয়ে বলছি যিনি ছাড়া কোনো কোনুদ নেই উনি বলছেন যে আমি খুদার জালায় অনেক সময় বেহু শুয়ে রাস্তায় পরে থাকতাম হাজার আলা বতনী মিনাল জু আমি কখনো কখনো খুদার জালায় পেটে পাথর বাজে থাকতাম আলা আল্লাহর আমি একদিন রাস্তায় শুয়েছিলাম যে রাস্তায় এনারা বের হন দেখে হেসে ফেললেন বুঝতে পারলেন যে কি হয়েছে বলছেন আমার চেহারা দেখায় বুঝতে পারলেন আমার মন কি চাচ্ছে ক্ষুধা কিছু খেতে হবে ثم قال بلتن ابا هرائراء قلتو لباك يا قال الحق وشابو هرائراء عشو عماش حتى عشو ومضى فأتبعته تيني عقيت شو لن اميونا بسي بسي چه عشور كلام فدخلا فستعذنا وني باريته ونمتي چه باريته دهوغ لن فأدنالي فدخلتو تيني عما کو دهوكار ونمتي دلن اميو باريته پوبش فوجد لابنا في قدح انتو اكتابي الى كي جو دوت پلن باريته اكتابي الى كي جو دوت উপস্থিতেন তুমি যাও ওই আহলে যা নাকি মর্শিদে অবস্থান করে সর্বক্ষণ যাদের খাওয়া নেই পরা নেই কিছু নেই তাদেরকে খবর দাও এক পেয়েলা দুধ আবুহরারা খুধাই বেহুস অবস্থায় আর তাকে দেখে বলছে তুমি আরও লোকজন দেখে নিয়ে আসো আহলে সুফা দেখে ডেকে নিয়ে আসো কহালা আবুহরারা বলছে ও আহলু সুফা আদিয়াফুল ইসলাম যারা নাকি আহলে সুফা তারা হলো মুসলমানদের লা ইলা মেহমান লাহলিন ওলা আলা আহাদিন তাদের কোনো বাড়িও হয় না তাদের কোনো পরিবার নেই তাদের কোনো মাল সম্পদ কিছু নেই তারা শুধু সেখানে আল্লাহ আল্লাহ করেন ওয়া আতাতুক বা কেউ কিছু দিলে আল্লাহ নবী তাদের কাছে কিছু খেতেন না উনি আল্লাহ নবী কিছু খেতেন না ওয়াঈদা আতাতু হাদিয়া ইলাইহা কোন হাদিয়া আসলে তাদের কাছে পাঠিয়ে দিত ও আসাবা মিনহা আর হাদিয়া আসলে সেখান থেকে কিছু নিত সাদা হলে নিত না ও আসারা কাহু ফিহি এবং কোন খেয়ে নাও তো এতটুকু দুধ আমি কি খাবো আবার আহলে সুফারা কি খাবে তো বলছে আমার ডাকতে যাচ্ছে কিন্তু আমার যেন খারাপ লাগছে এটা কোন তু আহাকু আন ও दूधटार खावर हक हम बस क्षार्त अवस्था डेनेस अलहमदिल्ला दूध छिल तो ये खावार प्राप्त ही सबगुली दे दर जानी एक खे एक शक्ति पाई तो बोल फाइदा जाऊ बोल किब आल्लाबी हुकुम डेते जो ता जख आसलो बला हलो बनटन तुम्हें करो एम जदि हतो जो आगे बसे आज आगे बोल खाओ ताओना बोल तुम्हें पान करव और जो पान करव से तो शेषे खा हम्म বলছেন ফাঁকুন তো হুম আমি তাদেরকে দেওয়া শুরু করলাম বলছেন এটা যদি আল্লাহর আর আল্লাহ হুকুম না হতো তাহলে কার আমি কাজ করি আল্লাহ হুকুম উপায় নেই করতেই হবে এটা তুহুম ফাদাও আমি তাদের কাছে আসলাম তাদেরকে ডেকে আসলাম তারা আসার পর অনুমতি চাইল ফুলো এরপরে তারা প্রত্যেক জায়গায় বসে পড়লেন এবং আমাকে বললেনা টুকু নিলাম রাজ্রাবু হাত্তা রুবি একজনকে দেই এবং তাকে বলি একদম পেট ভরে তুমি পান করো সে একদম তৃপ্তি সহকারে পান করতো এরপরে সে আমাকে পেয়ালাটা দিত আমি এটা আবার আর একজন সেও তৃপ্তি সহকারে পান করত আবার আমাকে দিত এইভাবে আমরা আমরা একের পর এক এখানে কতজন লোক ছিল সকলেই পেট ভরে তৃপ্তি সহকারে পান করেছেন ফাদা মাসামা আমার দিকে তাকালেন এবং হাসলেন ওয়া কল এবং বললেন আবাহের কলতলা বাইকার তো আনা ও আনতা বলছেন আবু হরাইরা এখন তুমি আর আমি শুধু বাকি আছি হ্যাঁ ঠিকই বলছেন আমি আর আপনি শুধু মাটি আছি বলছেন ও কয় বসো এবং পান করো কু ফা বসলাম এবং পান করলাম বলছেন আরো পান কর আরো পান করলামা কুলতু লা যতবার বলছেন আরো পান করছি না আর বলছেন সর্বস্বী বলছে আমার কোনো উপায় নেই আর খাওয়ার কোনো জায়গায় নেই পান করার কোনো জায়গা নেই। বলা তখন তিনি বললেন ফাআরিনি আমাকে দাও। فأعطیته القده আমি পোলাটুকু তাকে দিলাম। ফহামিদুল্লাহ তাআলা তিনি আল্লাহর প্রশংসা করলেন। ওয়সাম্মা এবং বিসমিল্লাহ বলে শরিবাল ফযলাতা বাকি দুধটুকুনী পান করলেন। রাওয়াহুল বুখারী বুখারী শরীফে হাদিস। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এবং তার যারা সাহাবে একরাম ছিলেন সহপাঠী ছিলেন তাদের জীবনের বাস্তব নমুনা যে তারা কত কষ্টের জীবনযাপন করেছেন আল্লাহতালা যখন তাদের এই কষ্টের উপর আল্লাহ তালা তাদের বরকত দিয়েছেন এবং যে বরকতটি এক পেয়ালা দুধ প্রায় আশি জন মানুষ সবাই পেট ভরে খেয়েছে সম্মায় তো শ্রোতাও দর্শক মণ্ডলী এই আলোচনার সাথেই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই পরবর্তী আলোচনা সোনার আহ্বান রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন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 আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকাত হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি কেন নয়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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड आई बारे इमेल कर